সিল্ল হিহ من রহম আহ সু কৌল দ ই আিল সু কৌল ইনল মুসলিম জলিস يا رب في الأقوال والأعمال جئنا إلى دنيا الشتاة فها هنا صنم يمجد أو ظريح بالي سحب الغواية والصواعق حولها عند السفوح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 للكائنات إلى الفلاح إسلامنا نور السلام عليكم ورحمة الله الله الله من من ومن يضلل فلا لا واشهد أن ফলাফলা عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليماً كثيرة أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وقد دخل ايداً فيما ذكرناه من الايمان به وبکتبه وبملائکته وبرسله الايمان بأن المؤمنين يرونه يوم القيامة عياناً بأبصارهم كما يرون الشمس صحواً ليس بها صحب তার বান্দাদের মধ্য থেকে যারা সৎকর্মশীল তাদেরকে তার সবচেয়ে বড় নিয়াম উদ্যান করবেন জান্নাতে তা হচ্ছে তার দিদার বা তার সাক্ষাৎ প্রতি যিনি বলেছেন ইন্নাকুম সাঁতারওনা রবা কুম নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেমন তোমরা পূর্ণিমার রাতে চাঁদকে দেখো তা দেখতে গিয়ে কোনো কষ্ট হয় না কোনো ভিড় হয় না কোন রকমের অস্পষ্টতা থাকে না ঠিক ওই প্রত্যেক প্রত্যেক মুসলিম ব্যক্তি যা জান্নাত চাইতে বেশি সুখের বিষয়ে হবে। এই যে বিষয় আনন্দিয়ার মূল বিষয়বস্তু আসমা এবং সেফাত তৌহিদুল আসমা ও সেফাত আল্লাহ নাম এবং গুনাবলীর ক্ষেত্রে তৌহিদ এ সম্পর্কে ভারত বাংলাদেশ পাকিস্তানের জনগণের তো ভুল আছে আছে আলেম আলমা যারা বড় বড় আলেম যাদেরকে মনে করা হচ্ছে তাদের মারাত্মক ধরনের ভুল আছে। তারা জানে না যে আল্লাহ কোথায়। আল্লাহ রাখ আজকে নেই আর যেটা জানে সেটাই ভুল একবার একেবারে কোরআন সন্ন্যাবিরোধী তারা অস্বীকার করে যে আল্লাহর চক্ষু আছে আল্লাহর চেহারা আছে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে সব অস্বীকার করে অথবা কোরআনে সব কথা বলা হয়েছে এইরকম মারাত্মক এগুলোতে ইমান আসে না এগুলোতে সন্ন্যত কেউ সন্ন্যত করল কেউ করল না কিছু নাকির কম বেশি হইল যদি হটকারিতা না থাকে স্পষ্ট হওয়ার পরে তাহলে সেটা বড় বিষয় নয় बड़ विषयराी गुली समाजे जद बड़ आल्लम शेखुल हदीसारहदेश मन शीर्ष स्थानीय सतर्क सबधान हन और जी के सतर्क सबदान करें ये आकीदार विषय आसमास सेफाते सम्पर्क आलोचना शेष हो गयी रकुन आ ইমানের ছয়টি রুটি আছে তার প্রথমটি হচ্ছে ইমান বিল আল্লাপর আসমা আসমা সে আকিদা ওসতিয় এটি হচ্ছে আমাদের এই কিতাবের ধারাবাহিক আলোচনার পঁচিশতম পর্ব এর আগে অলরেডি চব্বিশটা আলোচনা হয়ে গেছে সেগুলিতে তহিদুল আসমা সেফাত সম্পর্কে আল্লাহর এই যে প্রথম রুকনিস ইমানের সেটা নিয়ে আলোচনা হয়ে গেছে তারপরে দ্বিতীয় রক্ষণ হচ্ছে পরে মালায় কা মালায় ফেরিস্তাগণের প্রতি বিশ্বাস সেটা নিয়েও সংক্ষেপে আলোচনা হয়েছে তারপরে কতবি আল্লাহর কিতাব সমূহের প্রতি ইমান আসমনী কিতাবলি রসলগণের প্রতি ইমান তারপরে অলিও মিল পরকালের প্রতি ইমান আর ভালো মন্দত্তকদের প্রতি ইমান এখানে যে বিষয়টি সেটা হচ্ছে রুইয়াত মানে আল্লাহর দর্শন বা আল্লাহ সাক্ষাৎ বা আল্লাহর দিদার দিদার শব্দটি ফার্সি হইলেও আমাদের বাংলা ভাষা বুঝে ইসলামিক পরিভাষা হিসাবে বুঝে যেমন সাল্লা তালান্নবীকে দুরুদ বলে সবাই বুঝে আর কে নামাজ বলে সবাই বুঝে তাই না সেয়াম সাম বুঝে না অধিকাংশ মুসলিমরাই ভারত বাংলাদেশ পাকিস্তানি কিন্তু রোজা ঠিকই বুঝে ঠিক ওই রকম দিদারটা সবাই বুঝে পড়ায় মুসলিমরা আল্লাহ রে সাক্ষাৎ হবে দেখবে দেখবেন থেকে এই বিষয়টি এই ইমানেরই অন্তর্ভুক্ত কোন কোন প্রতি আমার অন্তর্ভুক্ত বুঝবেন শেখ সালিমুল ফৌজান এই কিতাবের আকিদা আল ওয়াসে ভাষ্যকার তিনি বলছেন অজুবুল ইমান বেরুইল সাক্ষাৎ হবে বা মমিনা আল্লাহকে দেখবে এর প্রতি ইমান নিয়ে আসা বিশ্বাস করা ফরজ রবাহ তাদের রবকে রবকে মমিনা দেখবি কখন ইয়ালকে আমাদের কে আমতের দিনে এখানে এটাও আলোচনা হবে যে কোন জায়গায় দেখবি হ্যাঁ কত জায়গায় দেখবি শুধু জান্নাতে। না জান্নার ছাড়া আর কোথাও আল্লাহকে দেখতে পাবে দেখতে পাবে তো কারা শুধু মমিনরা না কাফেররাও দেখবে কোনো জায়গায় মোনাফিকরা দেখবে কিনা দল হচ্ছে মমিন আর একদল হচ্ছে প্রকাশ্য কাফের আরেক হচ্ছে বাজ মমিন কিন্তু আসলে মোনাফেক সেজন্য তারা কাফের আসলে কাফের কারণ তারা মোনাফেক কপট মুখে বলে ইমান আর অন্তরে ইমান নেই তার তিন সাহী মানুষ মমিন খালেস কাফের খালেস আর মোনাফেক কপট তিন সেই মানুষ এসবগুলি কথা ইনশা আল্লাহ বিষয়ে আসবে বলছেন শেখা রেমা ইমানে আমি যে এর পূর্বে আলোচনা করেছি আল্লাহর প্রতিমানের কথা আল্লাহর কিতাব সম্মের প্রতিমানের কথা আল্লাহর মালায় ফেরিস্তাগনের প্রতি ইমানের কথা আর আল্লাহর রসুলগণের প্রতি ইমানের কথা কয়টি বিষয় হল ইমরান বিল্লা আর মালায়িকা কিতাব আর রসুল এই যে এই বিষয়গুলির প্রতি প্রতিমানের কথা এগুলি হচ্ছে এই চারটি ইমানের ছয়টি রোকন রয়েছে তার অন্যতম এই চারটি রোকন এরই অন্তর্ভুক্ত হচ্ছে আল ইমান ও বেআল মমিনে নাও নাই অমাল কেয়ামা এই বিষয়টি বিশ্বাস করা যে মমিনরা মহান আল্লাহকে দেখবে ক্যামতের দিনে আয় আন আন ব্যবস্থা সচক্ষে দেখবে সামনা সামনাসামনি দেখবি নিজের অন্তর দিয়ে নয় নিজের এই দৃষ্টি দিয়ে দ্বারা দেখবি মানে যেটা সত্যিকার অর্থে দেখা জি হ্যাঁ এই দৃষ্টি দিয়ে আপনি আমি দেখব ইনসা আল্লাহ তল্লা যেন আমাদের সকলকে জান্নাতুল ফির দশ দান করেন এবং মহান আল্লাহর এই রুয়াত দিদার সাক্ষাৎ দান করেন তো মমিনরা আল্লাহকে কেমতের দিনে দেখবে এই আল্লাহকে দেখবে মোমিনরা এটা কিসের অন্তর্ভুক্ত আল্লাহর কারণ দেখার বিষয়টি কার আল্লাহকে দেখার বিষয়টি তারপর আল্লাহর কিতাবের অন্তর্ভুক্ত। কেন আল্লাহর কিতাবে এই কথা উল্লেখিত আছে কয়েকটি আয়াত আছে যে আয়াতগুলি নিয়ে আলোচনা এই কিতাবে হয়েছে ও জু হইয়া ও মিনেরা এলা রব্বেহা নাহ তারপরে লিল্লা আহসানুল হোসেনা আর ওই নাজেরা কতক চেহারা সেই দিন মানে জান্নাতিদের চেহারা না জেরা তরোতাজা হবে সজীব হবে উজ্জ্বল হবে এলা রবহা না এবং রবের দিকে তারা দেখতে থাকবে নজর থেকে তো যেহেতু কিতাব দ্বারা প্রমাণিত আল্লাহর প্রতি মালাইকার কেন কারণ আল্লাহর এই কোরআন করিম নিয়ে রসুল্লামের কাছে এসেছেন রসুল গণের প্রতি ইমানের অন্তর্ভুক্ত আল্লাহর দিদারটি আল্লাহ সাক্ষাৎটি কেন কারণ রসুল্লাহ সাল্লি সাল্লাম এই কথাগুলি বলেছেন তার হাদিসে সুতরা রসুলের প্রতি ইমান মানে রসুল্লাহ সাল্লা বলেছেন যে তোমরা তোমাদের রবকে দেখবে এটাও ইমান রাখতে হবে এইমানটা না থাকলে আপনার বিশ্বাস নেই এটা কি হয় আপনাকে বিশ্বাস করিনি আপনার কথা বিশ্বাস করি না পারেন না তাই না তো এইভাবে যেন ইমানের এই চারটি যে রুকুন রয়েছে এর অন্তর্ভুক্ত হচ্ছে কিসের প্রতি ইমান যে রবকে মমিনরা দেখবি কামায় যেমন কে দেখেন আকাশে কোন মেঘওয়ালা নেই কোন আবসা ভাব নেই অস্পষ্টতা নেই ও কামায় রাউল আর যেমন রাতে চন্দ্রকে দেখেন বিশেষ করে লাইল বাদর পূর্ণিমার রাত্রে চাঁদ পূর্ণ চাঁদ লাই ও দামাফির এই পূর্ণিমার চাঁদ দেখতে গিয়ে কোন রকমের কষ্ট হয় না আর কেউ কাউকে কষ্টও দেয় না একে অপরকে কষ্ট দেয় না নাজিয়া দেখতে কষ্ট হয় না দেখতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া হয় যেমন বড় কোনো অনুষ্ঠানে গেছেন বড় কোনো ব্যক্তিকে দেখবেন দেখতে গিয়ে ধাক্কা খেয়েছেন না কাউকে ধাক্কা দিয়েছেন একটা হাজার আশ্রদের চেয়ে হয় ধাক্কা খাচ্ছেন না হয় ধাক্কা দিচ্ছেন তাই না আল্লা রবুল আলমকে সারা বিশ্বের সমস্ত মানুষ আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ মমিন তারা কেয়ামতের দিনে দেখবে দেখতে গিয়ে না কষ্ট পাবে না কাউকে কষ্ট দেবে সুবাহ ওহাস কোনখানে দেখবে সেদিকে ইঙ্গিত করছেন আল্লাহকে সুবাহরা কেয়ামতের মাঠে এক সোমা ইয়ারও নহ আদলিল যান না আর তারপরে দেখবে জাননাতে প্রবেশ করার পরে মাঝে মধ্যে আল্লাহ দেখা দেবেন আল্লাহকে দেখতে পাবে মাঝে মধ্যে কামায় যেমন আল্লাহ চাইবেন যখন চাইবেন যেমন ভাবে চাইবেন এই ছিল আজকের আলোচনা শেখ সাল আল্লাহ তাল্লা এর ভাষ্যে বলছেন যে আল্লাহকে দেখাটি আল্লাহর প্রতি ইমানের আল্লা কেতাব প্রতি ইমান রসুলের প্রতি ইমানের অন্তর্ভুক্ত কেন আন্নাল্লা সুহান আখবরা প্রথম কথা আল্লাহকে দেখার বিষয় দ্বিতীয় আল্লাহকে যে আমরা দেখতে পাবো ক্যামতে এটা কে বলেছেন আল্লাহ বলেছেন কথা আল্লাহ বিশ্বাস করতে হবে তার অন্তর্ভুক্ত কারণ আল্লাহ এই সংবাদ দিয়েছেন আমাদেরকে তার খিতাব এবং তার রসুল সাল্লাহ আলি এই সংবাদটি দিয়েছেন যে তোমরা দেখবে তোমাদের রবকে সুতরাং রসুলের প্রতি ইমানের অন্তর্ভুক্ত হইল আর তারপরে কোরআনে কারিমে এই খবর দেওয়া হয়েছে হ্যাঁ ওই মারফত অন্তর্ভুক্ত হলো যদি আল্লাহর সাথে সাক্ষাৎটাকে কেউ বিশ্বাস না করে তাহলে সে যেন আল্লাহকে মিথ্যা মনে করলো আল্লাহর কিতাবকে মিথ্যা মনে করলো আল্লাহর রসুলগণকে মিথ্যা মনে করল তাও যেন বিশ্বাস হবে এই ছিল শেখ সালে ফৌজান হাফল বাক্য এই সম্পর্কে তারপরে বলছেন যে দেখার ক্ষেত্রে একটি ক্ষেত্রে উল্লেখ করেছেন কেয়ামতের খোলা ময়দানে মাঠে আর মানে প্রশস্ত ময়দান যেখানে হিসাব নিকাশ হবে আর এই দেখাটা কার জন্য এই জায়গায় যে হাসের মাঠে দেখবে আল্লাহকে শুধু মোমিন মুসলিমরা দেখবে নাকি কাফের মনাফেক দেখবে বলছেন সালাসাত আল্লা এই বিষয়টিতে তিনটি মত রয়েছে ওলামা মানে এতে আর মুনাফেক যারা কপট অন্তর্শ্বাস ছিল না কিন্তু বাজিক ইমানের দাবিদার ছিল নামাজ পড়তে ইত্যাদি করতো দেখাইতো তারাও দেখবে আর কাফেররাও কিন মানুষই দেখবে কারণ সেখানে যেহেতু হিসাব হবে সবাই দেখবে দেখাটা তাহলে সকলের জন্য ওকিল দ্বিতীয় মত হচ্ছে মানুষ দেখবে মমিনা দেখবে আর মনাফেকরা দেখবে দেখবেনা তাদের যুক্তি হলো কারিমে একটি আয়াত রয়েছে আলোচনা করার পরে আম্মা পারসুরে মুতা একটি আয়াত কোশ্চিন কালেও না তারা এই কাফেররা তাদের রব থেকে থাকবে দেখতে পাবে না এটা আরেকটি মত তৃতীয় মত হচ্ছে মেনুন আকার শুধু মমিন মুসলিমরা দেখবে শুধু মমিন মুসলিম কারণ আল্লাহর দেখাটি সবচেয়ে বড় নিয়ামত কি করে কাফের নিয়ামত পাবে যেখানে জাননা পাবে না কি করে মোনাফেক নিম্ন স্তরে তাদের বাসস্থান হবে ঠিকানা হবে বলে ছেড়ে এটা তো ছিল কেয়ামতের মাঠের দেখার বিষয়টি সেখানে ইখতালাফ রয়েছে কিন্তু জান্নাতে দেখার বিষয়টি সেটা তো সকলে একমাত্র সেখানে কে দেখবে মম্মিনা কারণ জাননাতে কাফেরও যাবে না মোনাফেক ও যাবে না একমাত্র ইন্না হায়লুল জানাতে ইসুল মুসলিম হয়েছে জেনে রাখো যে জানাতে মুসলিম ছাড়া ছড়া কেউ যাবে না কিন্তু মুসলিম আকিদাতে হইতে হবে এবাদতে হইতে হবে আখ লাখ হইতে হবে মুসলিম মানে জাতিগত আজকের মুসলিম না যাদের আকিদাতে বড় শিরক আছে যাদের আকিদায় বিদাত আছে যাদের এবাদত বন্দগীর ফরোজি গাইব নামাজই নেই হ্যাঁ যাদের আখ লাখ একবারে নিচু শ্রেণীর আখলাখ भलो मा मुसलम सामने आत्मसमर्पण मानी बारण कर मुमीन मुमीन अल्लार अल्लार जा जा रसुल चलते गचो खेपड़ा जमीन रास्ता अपनी भलो भाई चलार चेषा कर কখনো হ্যাঁ শায়তানের ক্রাই কি আঘাত খেয়ে নিলেন হচট খেয়ে নিলেন পদস্খলন ঘটলো গোনা হয়ে গেল তো আছাড় খেয়ে পড়ার পর কি পড়ে থেকে যান নাকি না চেষ্টা করবেন যে যত তাড়ে উঠতে পারে তাদের উঠার চেষ্টা করে ঠিক যদি সাঁতার সাথে সাথে একটা লোক যদি দেখছেন আমি বা আমি কিছুটা সাঁতার সাথে উঠার চেষ্টা করি তাই না কিন্তু যে ব্যক্তি উঠতে পারছে না যতক্ষণ লাগে তাকে উঠতে হসে গেলো তবে সময় লাগলো ঠিক না কাউকে দশ মিনিট কাউকে ঘন্টা কাউকে ঘন্টা লাগতে পারে উঠতে পারছে না তো কথা হচ্ছে যে এটা হচ্ছে তবা আসলে এটা তবের একটা উদাহরণ দিলাম যে একজন সত্যি আল্লাহর ভয় থেকে তার দুনিয়াতে আছাড় খেয়ে পড়ার মতো থাকে না তো যেই মূর্খ মুসলিমরা পাপ করতেই থাকে পাপ করতেই থাকে ওরা হচ্ছে কি আছাড় খেয়ে পড়ে গেছে আর পড়েই আছে ওইরকম বোকার লোক ওইরকম বোকার লোক তো দুনিয়াতে খুঁজে পাওয়া যায় কিন্তু দিনের ক্ষেত্রে এদের সংখ্যা সবচেয়ে বেশি সারা জীবন চলছে গুনা চলছে তবা নেই সংশোধন নেই আল্লাহর দিকে আসা নেই আক্ষেপ নেই যে করলাম কোন কিছু নেই দ্বিতীয় জায়গা যেখানে মাম্মিনরা শুধু দেখবে সেটা হচ্ছে মায়া দুঃখ জান্নাতে যাওয়ার পরে যেমন এর দলিল কোরআনী কারিমে রয়েছে রসুর উল্লাহ সাল্লা সাল্লামের সন্ন্যায় হাদিসে রয়েছে এই ছিল करीम द्वारा प्रमाणित करीज दराम इजमत छम इनकार अस्वीकार कर मोतारा जी आहत जम क्यों अस्वीकार कर सम्पर्क हमकाल शुद्ध ফিল ফৌজান হাফিজ আহিল আখির পরকালের প্রতি ইমানের অন্তর্ভুক্ত যে বিষয়গুলি পরকালের প্রতি ইমানের অন্তর্ভুক্ত অনেকগুলি বিষয় রয়েছে। মানুষের মৃত্যু থেকে মৃত্যুর পূর্ব মুহূর্তে যে মুমূর্ষ অবস্থা যখন অসদ্ ব্যক্তি আজাবের ফেরিস্তা মালায়কাকে দেখে নেই আর সদ ব্যক্তি রহমতের ফেরিস্তা দেে নেই মালাকুল মত কে দেখে নেই হম সুসংবাদিতে এসছে তাকে যারা অসৎ মানুষ তাদেরকে ধমক দিচ্ছে এবং সময় থেকে ধরেন ওর শুরু কিন্তু এমন কি হয়েছে আখেরাত দুনিয়া আর আখেরাত জগৎ হচ্ছে কয়টি দুনিয়া এবং আখেরাত দুনিয়া এবং আখেরাত আর আখেরাত खरत मैंने एक बारे क्यम विचार दिवस क्यमें जगत दारु दुनिया दुनिया मान्य निकृष्ट दुनिया परकाल निक तुलिया के दुनिया बार दुनिया मान निकटवर्ती हम आखिरतर जगत परकाल जगत ইহো জগতের চাইতে আমার আপনার কাছে এই পার্থিব জগত যেন এটা কাছে হওয়ার কারণে দুনিয়া দানায় এদনু মানে কাছে হওয়া আর দনীযুন মানে হচ্ছে নিকৃষ্ট হওয়া তো দুনিয়াকে দুনিয়া বলা হয় এই দুটি কারণে দুনিয়া হচ্ছে আখেরাতে তুলনায় নিকৃষ্ট জীবন এখানে আর যারা এখান থেকে প্রয়োজনে যতটা নিলে কাজ চলে যায় সেটা হচ্ছে হালাল হালাল যতটা চলে আসছে ওইটাই নিলাম আমি একটা পয়সা হারাম নেব না তাদের সুখের জীবনটা ঠিক থাকবে আখের জান্নাতটা ঠিক থাকবে এই দুনিয়াকে এ নিকৃষ্ট হওয়ার কারণে দুনিয়া বলা চিত্রের আখেরা কে ধ্বংস করেছে অধিকাংশ ধ্বংস করেছে দারু দুনিয়া আরেকটা দারুল বারজাখ মাঝামাঝি আরেকটা হচ্ছে দারুল আখেরা আখেরা যদি শুরু করেন বড় ক্যামত থেকে তাহলে মাঝখানে এবার যাখ মানে মরণের দিন থেকে শুরু করে ক্যামতের জন্য পুনরুত্থান যেদিন অমুল বাস যেদিন আর যারা একেবারে এই পৃথিবী ধ্বংসের শেষ সময়গুলিতে মারা যাবে তাদের সময়টা হচ্ছে সংকীর্ণ সময় তাই না যেদিন কিয়মত হবে সেই দিন যারা ধ্বংস হবে তাদের দুনিয়া শেষ হলো আর পশ্চিম দিয়ে সূর্য বিছে গেছে কি হলো বারজাক সামান্য আর তারপরে হ্যাঁ আল্লাহ আসো আল্লাহ হিসাব দেওয়ার জন্য জবাব দেওয়ার জন্য যারা এখন ইন্তকাল করবে যাই না কতদিন কেমন আছে পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর কম বেশি হইতে পারে যারা এর আগে জানাই আছে নবী ক্যারিং আমার কাছে বছর হয়ে গেছে তাই না আগেন মধ্যে আরো বেশি সময় হয়ে গেছে এটা হচ্ছে তাদের বারজাখী জগৎাখী জগতে আর ওই কেয়ামতে জান্নাতে যাওয়ার মাঝখানে এটা হচ্ছে শক্ত প্রাচীর এমন একটা প্রাচীর যে প্রাচীর টোপকে দুনিয়াতে কেউ ফিরে আসতে পারে সুতরাং যে ব্যক্তি মারা যায় যতই নে আসতে পারবে না আল্লা কাছে অনেকে দরখাস্ত করবে খারাপরা তো সবাই দরখাস্ত করবে যে রব্বের যে রব্বের জন্য আল্লাহ ফিরিয়ে দাও আল্লাহ ফিরিয়ে দাও সংশোধন করে আসবো কোরআন একদম বিভিন্ন ভাষায় কয়েক জায়গায় বর্ণনা করা হয়েছে আর শহীদরাও আকাঙ্ক্ষা করবে আল্লাহ শহীদদেরকে বলবেন যে চাও তোমরা কি চাও তোমার না তোমাদের আকাঙ্ক্ষা কি প্রকাশ করো আর কি চাইবো আল্লাহ যা দিয়েছ ই তো কল্পনা করতে পারিনি কাউ কি দাও বিশ্বের আর কি চাই যে তারপরে চাও কি চাইছো তখন শহীদরা বলবে বলছো যেমন শহীদ হয়েছি মর্যাদা পেয়েছি আবার শহীদ আবার এর সাইতে ডবল মর্যাদা পাবো আরও মর্যাদা পাবো বারবার ফিরে যেতে চাই আবার শহীদ হতে চায় আবার ফিরে আসতে আল্লাহ বলবেন যে এটা হবে না কারণ আল্লাহর ফায়সালা হয়ে গেছে যে অমিমার যখন मानु मृत्युबरण कर दिवस टोप के पड़े सूतरा कि भंडामी कथा बार्ता आज कितम कबर थे जीवंत चले आसलें झगड़ा जी कि मीमादेश सालाम कर सब मिथ्या कथा के लिए शयतान खेला कर शयतान तरह छो मान जो भूमि है तक जीन शयतान निजुक्त करके करीन बोला फेरिस्ता ফের যে ভালো কাজের জন্য উৎসাহিত করে আর জিনা রয়েছে মানে ঘনিষ্ঠ বন্ধু এই কিন্তু আমার যে কারিন আছে আমার ছোট থেকে আজ পর্যন্ত আমার চলা ফেরা কথা সবকিছুই জানে प्रत्येक मानस चिंता करें एक जन लोकर सकते दस दिन थाक ले, और उठा बसा चाल चलन सबको जाना जाए तबसा वाणिज्य कर ले रूमे कि चेना कमल लोक से ठीक कई जिन जे दिन भूमिष्टन सा मृत्यु पर्यटन आना সবকিছু জানে আর জিনেরা তো রূপ চেহারা বদলাইতে পারে আপনার রূপ ধরে চলে এসছে মরিদানদের কাছে আর মরিদান কি করছে খেলা করছে যে তোদের আখিটা বরবাদ করব আল্লাহ কোরআনটা যে বারজা খাচ্ছে আর তোরা এসব আয়াত অস্বীকার করে কোরআন অস্বীকার করে বল যে তোদের পীরে কি বলে আর গছ হাজির হয়ে যা মরার পরে এইভাবে মানুষকে गुमराहम छी शायत करीक्षा विश्वास कुरान सुना भित्तिक नी तर आकीदा, आकीदा को शैतान रूप धरे ओट्वासि कुरानी मरण तुम देखलि बोलन कथा बुजते ना एक कथा कुरने बोला एक रकम যে মানুষ মারা গেলে এই আর আপনার সামনে একটা লোক বা যেটা দেখেন ফিরে চলে আসলো এইটা বিশ্বাস করবেন না কোরআন বিশ্বাস করবেন কারণ বাস্তবে যেটা সেখানে শায়তান একমাত্র নবীর ওসুল ছাড়া সবার রূপ ধরতে পারে বোঝা গেছে না জি কিন্তু নবীকে দেখেছেন কি আপনি তাও তো দেখেননি এটা কে বুঝতে পারবে সাহাবিরা বুঝতে পারেন কারণ সাহাবিরা সবসময় দেখছে রসুলামকে আর তার রূপ চেহারা শৈতান ধরতে পারবে না ঠিক না কিন্তু অন্য রূপ ধরে মিথ্যা কথা তো বলতে পারে আর একবারে ভালো লেবাস পোশাক নিয়ে আসলো এসে বলছে আমি রসুরুল্লাহ বলছি হ্যাঁ আমি শেষ রসুর তোমাকে নসিহত করতে এসেছি এই স্বপ্নের পিছু একদল পড়ে গেল আর দেখো তদ্বিরে হ্যাঁ মেলা বেদাতি দুরুদ আবিষ্কার করে ফেললো এখন আপনি এই বেদাতি তদবির করে স্বপ্ন দেখার চেষ্টা করবেন নাকি এর দলিল করেন হাতিসে আপনার সামনে দুটো চয়েস দুটো অপশন আপনি যদি মনে করেন যে না যখন দিন লিখেছে যে এইরকম এরকম দুরুদ পড়লে নবীকে স্বপ্ন যোগে দেখা যায় এটা হলো বুজরুগদের কথা আর কোরআন এই এইরকম কথা আছে কিনা এটা আর বিষয় এখন কোনটা করবেন আপনি আপনার হেদায়তের গারেন্টি কিসে আছে দুটো জিনিস তোমাদের মাঝে ছেড়ে না কখনো হবে না যদি কি কিতাব উল্লাহর তাই না তো কোরআন হাতিস খুঁজবেন না যে একটি হাতিস খুঁজে পেলাম না যে নবিসামকে স্বপ্ন জগৎ দেখলে তার ফজিলত আছে দেখ নবিস কেউ যদি স্বপ্নে দেখে তো সে জান্নাতি একটা তো পর্যন্ত ধরো মজবুত করে এলাম তোলাত বেপর আর আপনাদের এক শ্রেণীর বুজুরগ যাদেরকে বুজুরগ মনে করছেন দলিলবিহীন বুজুরগ তাদেরকে আপনারা বুজুরগ বানিয়েছেন আল্লাহ বুজুরগ বানাইলে তো যে তাদের কথার সমর্থন আছে দেখো তারা যা বলছে তা করার হাতিস আছে তাই না আল্লাহ কে যাদের কথার দলিলা বেনা দলিল কথা বলে ওরা আপনাদের কাছে বুঝলুক হইতে পারে আল্লাহর কাছে হইবে না কখনো হবে না সেটা এখন আসেন মানুষের আখেরা কোনখান থেকে শুরু হয় বললাম হ্যাঁ মানুষের মত থেকে আর মতের পরে তখন কবরের জীবন শুরু এই কবর সম্পর্কে আলোচনা আছে এটা দিয়ে শেষ করে দেব বলছেন মাছু হবে কালা রাহেম ইসলাম বলছেন অমিন আল ইমান বিলি অমিল আখির আল ইমান পরকালের প্রতি ইমানের অন্তর্ভুক্ত পরকালের প্রতি ইমান ইমানের যে ছয়টি রুকন আছে খুঁটি আছে তার কয় নম্বর পাঁচ নম্বর পঞ্চম নম্বর ইমানের স্তম্ভ হচ্ছে আলী ইমান আখের পরকালের প্রতি ইমানের প্রতি যে বিষয়টি আছে একটা বড় বিষয় বড় হেডলাইন এর আন্ডারে অনেক কিছু আছে তার অন্তর্ভুক্ত হচ্ছে ওই সমস্ত বিষয়গুলির প্রতি ইমান নিয়ে আসা যা বলেছেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম যা জানিয়েছেন কি মিম্মা বাতাল মত যেসব বিষয়গুলি ঘটবে মৃত্যুর পরে যেসব ঘটবে কিসের পরে মৃত্যুর পরে মৃত্যুর পরে কি ঘটবে মানুষের একটা মতের অবস্থা সেটা সংক্ষেপ করে দিয়েছেন এখানে বলছে যখন কবরে রাখা হয় তখন কবরে পরীক্ষা হয় নাকিরের জিজ্ঞাসা এটাকে ফেতনা বলা হয় ফেতনা মানে নিতে আরবিতে ফেতনামানো পরীক্ষা ইমতেহান মনে পরীক্ষা মনে পরীক্ষা জিজ্ঞেস করা আজাবিল কবরী ওয়া নাই মেহি এবং কবরে আজাব হয়ে থাকে অসৎ পাপীদেরকে ও নাইমে এবং কবরের নিয়ামও হয় সৎ লোকদের জন্য সবার জন্য আজাব নাই এই জন্য নবী হাদিস কবর একটি জান্নাতের বাগান বলছেন ফাল ফিতনা এই পরীক্ষাটা আবার কি ফেতনা মানে পরীক্ষা তো দুনিয়াতে যে বালামসিবতকে ফেতনা বলে ওটা কেন বলে কারণ এই বালা মুসিবতের মাধ্যমে মানুষের পরীক্ষা সে ধরছে না বিচলিত হয়ে যাচ্ছে না আল্লাহ হয়ে যাচ্ছে না ভাগ্যের হয়ে আত্মহিত করে নিচ্ছে না ইমান হারিয়েছে আল্লাহ এত নামাজ পড়লাম এত দোয়া করলাম তারপর আমার বালা মুসিবত শেষ নয় গিয়ালো পরীক্ষার ফেল আর মনোমিন ব্যক্তি যে পরীক্ষায় উত্তীর্ণ হবে जत बस परीक्षा पड़े तल्ला केल्लायेमुखी रबुलुष्ट चेस्ट से ने। सारा जीवन चिंता कर स्टाडी कर खान त्रुटि क्यों विपद आपद त्रुटर कारण ना कि भलो मानुषाइ मरदादा उचा कर स्टाडी करबन আজাব দিতে চান না ওইসব বড় আজাব থেকে বাঁচাবার জন্য আর কিছু শাস্তি দিয়ে দিচ্ছেন ফাইন্ান মানুষকে পরীক্ষা করা হবে তাদের কবরে মানুষকে বলা হবে মান রব্বা তোমার প্রতিপালক কে অমাদ তোমার দিন কি ছিল অমান বি যাদের লাল এলাহ ঠিক আছে মানে তৌহিদ ঠিক আছে তৌহিদ এর আসে নাই। सन्देह आरो शिख छोटो शिख समी बेचे तविद ठीक आ गुमराह कर पायना जत सूझ शिख बेदात कारी के गुमरा कर पाये शिख बेदात ইমান সহজে কেড়ে নিতে পারে চিরকালে জাহান নামী তো বানাইতে পারছেন না ঠিক না তো কিছুদিনের জাহান্নাবি বানাবার জন্য সহিদার লোকদেরকে গুমরা করার চেষ্টা করে সুতরাং ওদের মধ্যে তখন ফাটল শত্রুতা বিদ্দেশ, হিংসা কলহ আর এইরকম মারামারি আর ঝগড়া বিবাদ ইত্যাদি এইসব দিয়ে জাহান্ন নিয়ে যাওয়ার চেষ্টা করে আর যাদের ওরা ঝগড়া বিবাদে ফেলার দরকার টা কি সারা রাতে তার জুত পড়ছে একবার ওর সঙ্গে একটা সেজদা করিয়ে দিলি হইলো মাজার সারা জীবন সমস্ত আমল ধ্বংস করিয়ে দিল শয়তান আর চিরকালে যেন জাহান্নামে সাঁতে নিয়ে চলে গেল জাহামেলা শেষ जी हाँ काबीरा जी कर दुआ तबिजर नाम दिए सरकी कलम लिखे सब आकी दारा खेज उपकार कर অথচ সে সিরিখ করলো এই দিয়ে ইমান কেড়ে নিচ্ছে সুতরাং এদের দ্বারা অন্য পাপ করার দরকার নেই ওদের মধ্যে চিরকালের জাহান নামে নিয়ে যাওয়ার জন্য সহজ তৌহিদবাদী মানুষকে আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন সুতরাং সেখানে শয়তান সহজে সুযোগ পায় না যদি সুযোগ না দেন এই সামান্য কিছু দিকগুলি রয়েছে আখলাক চরিত্রের দিক আপনার আকিদা ঠিক शीर्ख बेदा आखलाख चरित्र ठीक हो जाएह चरित्र अंतर उदरा चले आसे आशील हो जाए पार्थिव आजकल फेतना गुलटर फेतना विभिन्न चोखे पाप আর বিভিন্ন ভিত্তিতে যার তৌহিদ ঠিক আছে দুনিয়াতেও ইমানের ওপর রাখবেন অফিল আখের এবং পরকাল প্রতিষ্ঠিত রাখবেন পদস্কলন ঘটবে না জাহান নামে পড়বে না আর কবরে আজাব হবে না আয়াতটি রয়েছে মমিনদের কে দুনিয়াতে প্রতিষ্ঠিত রাখবেন আর আখেরাতে মানে ওই যে কবরের জীবন থেকে শুরু হলো কবরে যখন মানরা জিজ্ঞাসা হবে তখন সেখানেও অতিষ্ঠিত থাকবে নড়বড়া হবে না হ্যাঁ হতবম্ব না ঠিক জবাব দিতে পারবে ওই অলিনা আর আখেরাতে জানমাতের রাস্তা হারিয়ে দেবে কারণ দুনিয়াতে যেহেতু রাস্তা হারিয়েছে সুতরাং সেখানেও জানমাতের রাস্তা পাবে না ওই অদুল্লিন ওফরুল্লাহ মৌমিনা জবাবে বলবে মনকনাকির রব্বি আল্লাহ যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বা তখন কি জবাব দেবেদ ঠিক না যদি ঠিক থাকে বল ইসলাম ও দিনী বা দিন ইসলাম কি ইসলাম্মস নবী আমার নবী কি আমার নবী মোহাম্মদ সাল্লাম ও আমাল মুরতাল সন্দিহান ব্যক্তি মন আফিক যে মোনাফেক যার সন্দেহ ছিল তারই যদি এই দুর্দশা হয় তাহলে কাফের যে প্রকাশ্য অস্বীকার করেছে তার অবস্থা একই অবস্থা হবে আরো খারাপ অবস্থা বলছেন যখন তাকে জিজ্ঞেস করবে বলবে হা হা আমি জানি না কিছু তবে সামিও তো না সাকি লোকজনকে আশেপাশের আমাদের গ্রামে মুসলিমরা ছিল আর সাথে বন্ধুরা ছিল তারা বলতো এই রকম নাকি আল্লাহ আছে পরকাল আছে আর আমাদের রব আল্লাহ কথা আমিও দেখা দেখি মোনাফিক যেহেতু সাক্ষী দিয়েছে যদিও মিথ্যা সাক্ষী অন্তর থেকে দেয়নি কিন্তু লোকজনের দেখা দেখি বলেছি এ কথা বলবে ফুদ রবু বে মির্জাবাতি মিন হাদিন তখন এইরকম মোনাফেক কে আর কাফের কে সংক্ষেপ করে দিয়েছেন এখানে দুই দলকে একসাথে করে কি করা হবে লোহাল উম হাতুড়া দিয়ে ঠোকাই করা হবে মায়ের দেওয়া হবে এমন বিকট চিৎকার করবে মহাকুল্ল সেই প্রত্যেক বস্তু প্রত্যেক জীব জন্তু শুনতে পাবে কীট পতঙ্গ পশু পাখি সবকিছু শুনবে ইল্লাল ইনসান একমাত্র মানুষ শুনবে না যে হাদিস রয়েছে ইল্লা সাকালেন মানুষ আর জিন শুনবে না কারণ মানুষ এবং জিন কি আল্লাহ তাহার এবার বন্দিগীর জন্য সৃষ্টি করেছেন এবং মানুষ এবং জিনের জন্যই জান্নাত জাহান্নাম রয়েছে তাদের মধ্যে মমিন যারা তাদের জন্য জান্না রয়েছে আর যারা জিন ইনসানের মধ্যে কার কাফের মুনাফের তাদের জন্য কি রয়েছে জাহান্নামে শাস্তি রয়েছে এই দুটি জাতি একমাত্র শোনবে না ওলা উসামী আহল ইনসান মানুষ যদি শোনে নিত একবার কবরে যে আজাব হচ্ছে এইসব অবস্থা সয়ে কা তাহলে বেহুস হয়ে যেত সাথে সাথে মারা যেত আছে তার পাপ শেষ হয়ে গেছে ছয় মাস কবর আজাব তিন মাস এক বছর ছয় বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর হাজার বছর হয়ে যায় স্টপ হয়ে গেছে স্টপ হয়ে যখন গোনা শেষ তখন শেষ আর যার আছে তাদের কখনো আজাবে বিরাম নেই আজাব বন্ধ হবে না একবারে কেমত পর্যন্ত কবর আজাবো চলতে থাকবে আবার তারপরে জাহান্ন আজাবো রয়েছে এইরকমই বেনামাজিরা সঠিক মতে সাহবা এজমা ছিল এবং কোরআনার দলিল এসে এই ক্ষেত্রে শক্তিশালী যে এবং গবেষক গলমাদের এটি মত যে আসলে মুসলিম থাকে না সুতরাং বেনামাজিকে একটু চিন্তা করা উচিত কারণ মুসলিম সমাজের বেনামাজিরা মনে করে আমরা তো মুসলিম আমাদের কি আমাদেরকে কবরাজা হইল কতদিন আর হবে তারপরে একদিন জান্নাত পাবো মানে না এই আশা করে থাকিয়েন না এই আশাই যদি করতে হয় তো নামাজ ছাড়িয়েন না মুক্ত হন আর নামাজ ছাড়িয়েন না नाम अबहला अलसता अस्वीकार करे गे समय आजाद हो बध हो जाए जर तौहिद नहीं अथवा नाम घाटी तरह बंद हा शेष अवस्था बेन मारा ग তবা করার তফিদান বিশ্বাস করে হানাভি সাফে মালিক আহমিসা সবাই এতে বিশ্বাসী একমাত্র মমতা যে ফিরকাটি গোমরা ফিরকা রয়েছে একটি এক যুগে এদের বড়ই শান ছিল ছিল কারণ এদের সাথে শাসক গোষ্ঠী আব্বাসীয়রা কয়েকজন রাজা শাসক গোমরা হয়ে গেছিল সমর্থন পাওয়াই সেই যুগের বিদাতী মোহতাজার খুব বাড়াবাড়ি করেছিল আহলে সনাতমাদের উপর এদের আকিদা হচ্ছে যে কবরে আজাব হবে না আর তাদের गुमराहि क्यों इन दलिले प्राधान्य दी कम जीन बुद्धि के प्राधान कुरान प्राधान्य देवे दिन कारण कुरान सुना वही आल्लामेर कथा अनेक विषय रही है जेगली जुक्ति दिए उपलब्धि सम्भव ना ब्रेन बुद्धि हमें अत्यंत सीमित ज्ञान हमारे অনেক কিছু জানবেন অসাধারণ যারাই সালামত থেকে আর তারপরে যুক্তি দিয়ে যতটা পেরেছে বুঝেছে আর যেখানে দেখছে যে এখানে যুক্তি ফেল যুক্তির কোনো মূল্য নেই কারণ যুক্তি মানুষের ভুল করতে পারে কিন্তু ওহির দলিল কখনো ভুল কারণ আল্লাহর কথা অথবা তারাকাল বলছেন যে তাদের সংশয় হচ্ছে না তো কবর যদি খরণ করে দেখি তাও তো দেখতে পাবো না দেখলে বিশ্বাস করবেন না তো না দেখে না দেখে তো অনেক কিছু বিশ্বাস করছি আজকাল কা না দেখে বেড়ার কিছু বিশ্বাস করছে না সায়েন্স টেকনোলজির ক্ষেত্রে না দেখে সবকিছু বিশ্বাস করছেন আপনারা ঠান্ডা কত ঠান্ডা এখন চলছে শীত কত কত ডিগ্রি সব বিশ্বাস করছেন বাতাসের বেগ না দেখ আনসিন সব দেখি না কিন্তু বিশ্বাস করি অদৃশ্য দুনিয়ার ক্ষেত্রে অদৃশ্য লক্ষ লক্ষ বিশ্বাস করি মানের ক্ষেত্রে প্রথম শর্তা না দেখে বিশ্বাস করে আমরা দেখতে না পাই বা উপলব্ধি না করি তার মানে আমাদের তাই বলছে কত শত বস্তু রয়েছে যেগুলো আমরা দেখি না ওহিয়া মজুদ আর সেটা আছে আছে এই যে আজকাল বলা আছে ভাইরাস ভাইরাস তার ব্যাকটেরিয়া বলছে না তারপরে জীবাণু এসব বলছি না কি দেখছেন কিচ্ছু দেখেন না কিন্তু যখন ওই মাইক্রোস্কোপ লাগাবেন তখন অনেক কিছু দেখতে পাবেন যন্ত্র দিয়ে যন্ত্র দিয়ে অনেক কিছু দেখা যাচ্ছে কিন্তু না দেখে বিশ্বাস করছি আমরা জি সেই যন্ত্র যদি আল্লাহ লাগিয়ে দেন আমাদের জন্য দেখতে পাব কারণ মানুষ আর জিন দেখতে অন্য জীব কি করে দেখতে পাচ্ছেন আল্লাহ ওই ক্ষমতা দিয়েছেন তার মানে ওদের কাছে ওই যন্ত্রের মানে ওই ক্ষমতা দিয়েছেন তো ওই যদি আল্লাহ পরীক্ষা থাকলে সবাইকে তো দেখাই দিলাম তাই না কবর আজাবে যদি দেখিয়ে দেওয়া হয় কে বেনামতি থাকবে কে থাকবে কে কাফের থাকবে তাই না কে পাপ করবে কে যাবে সব তো জান্তা ধরে নেবে তাহলে ভালো মন্দির পার্থক্য কি করে হবে একজন স্বেচ্ছায় খুশির সাথে ছাঁতে রাস্তা দৌড় দিলাম একজন কবর আজ আর দেখে ভয়ে তো কোন পার্থক্য থাকলো না তুমি বলছেন যে আল্লাহ রেসবু রেখেছেন বিলগাইবে মিনগাই রিহু যাতে করে কে না দেখে বিশ্বাস করছে আর কে না দেখে বিশ্বাস করছে না ও অমরুল আখেরাতে লুকবে অমরের দুনিয়া আখেরাতের পরকালের বিষয়গুলি দুনিয়া দিয়ে বোঝা যাবে না দুনিয়া যে এভাবে আমরা উপলব্ধি করছি আফেরা তো এভাবে উপলব্ধি করার চেষ্টা না অসম্ভব কথা অসম্ভব কথা সেটা সম্ভব নয় শেষ একটি কথা বলে আজকে আলোচনা শেষ করবো সেটা হচ্ছে কবর আজাব হচ্ছে দুই রকম একটু আগে কিন্তু ইঙ্গিত করেছি একটা হচ্ছে আজাবে দায় আর একটা হচ্ছে আজাব একটা হচ্ছে স্থায়ী আজাব একটা অস্থায়ী আজাব স্থায়ী আজাব কি বাব আজাবল কাফির কাফির মুশরিক মুনাফিক কাকিদার মুনাফিক যারা ইমান ইসলাম ভঙ্গ মুসলিম সমাজের কিন্তু ইমান ইসলাম পুরো ভঙ্গ করে ইসলাম থেকে খারিজ হয়ে মুরতাদ হয়ে মারা গেছে আমার কাছে আপনার কাছে মোরতাদের আল্লাহর কাছে ডাকার বিষয় নাই মানুষ অনেক বড় বড় সিরকি আকিদের লোকে বলছে হ্যাঁ বড় বড় ধরেন মোনাফেক ধরেন মুসলিম বলছে আর তাদের জানা যায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে যাচ্ছে আল্লাহর কাছে তো আর মুসলিম না জি হ্যাঁ আবার অনেক আল্লাহর সত্যিকার বন্ধু অলি আল্লাহর সত্যিকার খাদেম এবং তোর ইসলামের আর কত কি নাম দিচ্ছে বলে ফতাবাজি করছে বিদ্যার্থীরা তো মানুষের বলাতে কিছু হবে কি সারাদা যদি আপনাকে কাফের বলে আর আল্লাহর কাছে কাফের না হন তো কোনো যায় আসে না আর সারা সারাদিনে যদি আপনাকে পাক্কা মুসলিম কেন ওলি উল্লাহ মুসলিম যদি বলে আর যদি আল্লাহ বলেন মুসলিম থাকেন এই তো কাফের হয়ে মুখ হয়ে মারা গেছে তাহলে কোন কাজে আসবে না সারা দুনিয়ার লোকে ফতুয়া কোন কাজে আসবে না জি তো যারা কাফের হয়ে মারা যাবে তাদের আজাব হচ্ছে আজাবন্দ মহান আল্লাহ করছেন চল্লিশ নম্বর আয়াত এছাড়া অনেকগুলি আয়াত এই আয়াতে কি রয়েছে ফেরাউন এবং ফেরাউনে যারা অনুসারী ভক্ত দল বলছিল তাদের সুন্দর আল্লাহ বলছেন যে সকাল বিকেল সকাল সন্ধ্যায় এই ফেরাউন এবং ফেরাউনের বংশধর যারা ফেরাউনের ভক্ত অনসারী তাদেরকে জাহান নামে পেশ করা হচ্ছে মানে জাহান নামে জ্বালানো হচ্ছে সকাল বিকাল বলে মানে চব্বিশ ঘণ্টাকে বোঝানো হয়েছে আদ খেলু আল্লাহ ফিরাউন আর আল্লাহ বলতে থাকেন শাস্তিতে ঢুকিয়ে রাখা এই রকম কাফের দ্বিতীয় প্রকার মানুষ হচ্ছে এখন এলা মুদা একটা নির্দিষ্ট কাল পর্যন্ত তাদের কবর আজাব চলতে থাকে সুম্মায়ান কে তো বন্ধ হয়ে যায় ওহু আজাব ওসাদ মিরাল মোমিন মমিন মুসলিম সমাজের যারা কিছু নাফার মাল্য কিছু না ফারমনি ইসলাম ভঙ্গ হয়নি শেয়ার নয় কবর বাজারে শেষদান বড় কুফরি করা নয় নাস্তিকতা নয় কি হয়েছে কিছু না ফার্মিনী হয়েছে কিছু গোনা হয়েছে যে কোনো ক্ষেত্রে হোক না কেন এদের কে ফাই আজ যাবো বেহাসবে জুরমেহি যার যেমন অপরাধ ওই রকমই ওই অনুপাতে কি করা হবে আজাব শাস্তি হবে কবরে সোম্মাই ওফ আনো তারপর কবর আজাব একসময় হালকা হয়ে যাবে একসময় অকাদিও আনো হলে আজাব হয় হালকা হয়ে যাবে হালকা হালকা চলতে থাকবে আর না হলে একসময় হবে যে একেবারে কবর আজাব স্টপ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কেন অনেকে আজাব আরো কিছুদিন হইত কিন্তু বন্ধ হয়ে গেছে কিছু মাধ্যম ওখানে হয়ে গেছে। বন্ধ মাধ্যমে বেশভাবে দোয়াঈন কেউ দোয়া করেছে ওর জন্য আলাদিন সোহালীন এদের নেক্স সন্তান দোয়া করেছে কোন আলেম পরেজা দোয়া করেছে কোনো যেকোনো মমিন মুসলিম ভাইরা দোয়া করেছে খালে সন্তর থেকে দোয়া করেছে دا دا دا دی دی دا او چاچا دا دا دادی نانیا دا دادی যাদের আজাব নেই তাদের মর্যাদা আপনার আমার দোয়ার কারণে কি হবে উচা হবে জি মর্যাদা উচা হবে এইরকম যে সব রাস্তায় নেকি পৌঁছে যেমন হজ করা যেমন উমরা করা এগুলি হচ্ছে কোরআন দিয়ে নবিস বক্সাননি দৈহিক করান দিয়ে নবিস হাদিয়া করেনি যে এই নাকিটা অমুককে হাদিয়া করে দাও সব রেশানি বা ইসালে সব বলে থাকে কুলখানি ফাতেহা খানি তারপর ভোজ করে গ্রামবাসীকে খাওয়াই দিলাম গরিব দুঃখী সুখী সবাইকে এটাও নেই না কৌলি হাদিস বাচনিক হাদিস না ফেলি কর্মগত হাদিস না তাকরির মানে নবী সাহাশ্ অনুবাদ স্বীকৃতি সাহাবীরা ভোজ করছেন খাওয়াচ্ছেন মৃত্যুর চুপ করে দেখছেন যে ঠিকই আছে সব নাকি পৌঁছাবার রাস্তা এগুলো সবগুলি বেদাতি রাস্তা সুতরাং আমার একটা আলোচনা অনেক পুরাতন হইলেও গুরুত্বপূর্ণ আলোচনা মৃত ব্যক্তির জন্য করণীয় বা মৃতের জন্য মৃত ব্যক্তির জন্য की? तो उटा हो जानते आर ना भारत पाकिस्तान एक लोकर कर बेदात सूतरा से गिरा गुणार बोझा जा रहा कर तरह बढ़े और जे मैत नाम गुणार बोझा बढ़े जदि से ओसियत कर সন্তুষ্টি প্রকাশ করে গিয়ে থাকে যে আমি মারা গেলে আমার খানি কোরআন করিও আমার বক্সাই আর আমার নামে ভোজ ভাজ করিও আমার চল্লিশা করিও তো এই সেই করিও আর মাঝে মধ্যে জন্য হুজুরাকে বলিও আমার খতম করবে আজি আর গ্রামে গ্রামের দেশে কিছু বিদ্যার্থী হুজুর আছে ঘুরে বেড়ায় যে আপনার বাপ মায়ের খতম করবেন আমার গ্রামে কিছু বিদ্যার্থীরা বাস করত যখন গ্রামে ছিলাম তো আলোচনা এক মূল্য মাসে আসত বিদ্যার্থী মন্সী আর কি আর মহিলাদের দিল তো আরো নরম পুরুষদের তো একটু শক্ত মহিলাদের তো খুব নরম মহিলাদের কাছে যেতে বলতো তোমার বাবা মারা গেছে তোমার শ্বশুর মারা গেছে তোমার দাদা মারা গেছে তোমার দাদি মারা গেছে ওদের নামে এক কথম দেবে না যে হ্যাঁ দিব টাকা টাকা টাকা আর সবার কাছ থেকে এই একশো দুশো পাঁচশো করে গোটা গ্রামে হাজার হাজার টাকা কালেকশন করে নিয়ে চলে গেল করবে কি জানেন তোর ছোটকালে একজন হুজুর ছিল মৌলী সাহেব সন্ধ্যাবেলা আসত শেষ খতমটা করতে। আর সারাদিন ওই স্কুলের মৌলী মাস্টার চাকরি করত। আর গ্রামের মোল্লা মুন্সীদেরকে লাগিয়ে দিয়েছে বুড়ো মুন্সীগুলি পড়তো আমি মাদ্রাসার ছাত্র মাঝে মাঝে যখন ছুটিতে গিয়ে বাড়িতে থাকতাম তখন আমাকে ডেকে নিত একবারে ডাকত ডাকার পরে শুরু হলো কালেকশন কালেকশন আল্লাহর অস্তে তোমরা দান করো কি করো আল্লাহর অস্তে সব দান করার যত লোক খেতে এসে কিছু তো দেবে কেন আমাদের দেশের লোক খেতে আসলে তো হোটেল হোটেল বিল কিছু দিতে হবে বিয়ে বিয়ের দাওয়াত আর খাতনার বেড়াতির দাওয়াত আর এই কোরআন খানের দাওয়াত যত কালেকশন হইলো তখন ওই বুড়ো মুন্সিগুলোকে দিত পনেরো টাকা নয় বিশ টাকা বোঝা গেছে আর আমাকে মনে হচ্ছে একবার দশ টাকা দিয়েছে ওই কালে কত উনিশশো ধরেন উনিশশো ছিয়াত্তর কত আগে উনিশশো ছিয়াত্তর আটাত্তরে হ্যাঁ দশ টাকার অনেক দাম তখন দশ টাকা আর বাকি ঢুকলো কিছো আমি তিন পারে তুমি কত চার পরে বুঝেছি পাঁচ পারা এই তো মেলাগুলো পাঁচ পারা ভাগ ছিল পাঁচ পাঁচ ছয় তিরিশ ছয় জনে পাঁচ পাড়া করে পড়ে ঠিক শেষ হইতো শেষ তো হয়নি তো কি করতে হবে যে তিন কুল পড়ে না সবাই তিন কুল পড়েন আর সব বেদাত থেকে মুক্ত হয়ে আসেন আল্লাহ আর যেগুলো বললাম যে স্থায়ী যেসব এ বাদ কথা প্রমাণ আছে যে মাইয়ের কাছে অন্য কিগুলো পৌঁছে যেমন দুয়া বললাম সাদকা বললাম সাদকা সাদকা জারিয়া। যেই সাদকা দিয়ে অনেক দিনগা করেন আর তারপরে হিন্দুরা খাওয়াই দাওয়াই হ্যাঁ দেখা দেখি প্রতিবেশীদের কাছ থেকে শেখা হয়েছে এটা আর এইরকমই তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা ওমরা করা হজ করা এ সমস্ত কিছু আল্লাহ রবন আমাদেরকে নেমল তৌফিক দান করেন এবং কবরের জীবনকে আল্লাহর সুখময় করেন আল্লাহ মদ শকুলকে জন্নতির দশ দান করেন জাহানামে রাজিকে রক্ষা করেন সালাম বিয়া মোহাম্মদ আলা আলি ওসাহব